Bye. <laughs> মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين واصلي وسلم على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين أما بعد بي اس تي بي بنغال دوريروكাস এর এর নীতি বৈশিষ্ট্য ও আল্লাহর প্রতি আহমানকারীদের চরিত্র শীর্ষক সমষ্টিক আলোচনায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগত মুবারকবাদ জানাচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর দিন আমাদের প্রতি আমানত আমরা মুসলিম মাত্রই প্রত্যেকেই এই আমানতের অংশীদার ক্ষেত্রবিশেষে দায়িত্বের কম হবে কিন্তু দায়িত্ব থেকে মুক্ত কেউ নয় অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়ে অবহেলা আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আমরা অনেকটা উদাসীন হয়ে পড়েছি ফলে আল্লাহর দিন আমাদের অনেকের কাছ থেকে বিদায় নিতে চলেছে রসল আল্লাহ সালাহ ইসলাম বলেছিলেন বেদা ইসলাম ওরিবান বেদা ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে আর আবার ফিরে যাবে ওই অবস্থায় যেমনভাবে শুরু হয়েছিল ততৌবা আলী লো রবা আর ওই সমস্ত গরিব অর্থাৎ যারা আল্লাহ নবীর সন্নতকে বিগড়ে যাওয়ার পর জিন্দা করি তাদের জন্য রয়েছে সুসংবাদ তৌবা জান্নাতের খুশখবরি কিন্তু এই মহান খুশখবরি থেকে আমরা অনেকেই বঞ্চিত হতে চলেছি গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম না দেওয়ার কারণে অতএব সম্মানিত সুদি দর্শক আমরা এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে আজকে সমষ্টিক আলোচনা করব চলুন প্রথমে যে সমস্ত অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিন প্রথমেই আমার ডান দিকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফিজ এব হেজবুল্লাহ দ শেখ আকরামান বিন আব্দালাম মাদানীকুমাত উপস্থাপনায় রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম দায় প্রথমেই আমরা আলোচনা করব দায়ত ও তাবলির দ্বারা উদ্দেশ্য কি এ বিষয়ে প্রথমেই আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর হাবিজি হেজবুল আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহাবাদ আমরা একটি বিশেষ বিষয়কে সামনে রেখে এখন আলোচনা যাচ্ছি যে বিষয়টি উপস্থাপিত হয়েছেন এই বিষয়টি আমাদের জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য বলা যেতে পারে কারণ দা হওয়া অর্থাৎ হচ্ছে মানুষকে আহ্বান জানানো আর তাব্লিগ অর্থ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া আর এই কাজটি আল্লাহ রব্বুল আলমিন করিয়েছেন বা এই কাজটি নিয়েছেন তার প্রেরিত নবীগণের মাধ্যমে এবং দেখা যায় নবীগণের মিশনই ছিল এটাই আমরা সেটাই বলছি আসতে তো তাদের যেহেতু তাহলে দেখা যায় যে সবার আহ্বান বা দাওয়াত যেটা সেটা একই ছিল দাওয়াত বলতে আমরা যেটা বুঝি এখানে কয়েকটা পরিভাষা আমরা বুঝতে হবে একটা হচ্ছে আহ্বানকারী যাকে আমরা আরবিতে বলে দাঁড়ি আরাত হচ্ছে আহ্বান করা আহ্বান করা দাওয়াত হচ্ছে আহ্বান করা আর যিনি দাওয়াত দিবেন তিনি হচ্ছেন দাড়ি আর যাদেরকে দাওয়াত দিবেন তারা হচ্ছে মাদুরু আর যে বিষয়ের প্রতি দাওয়াত দেওয়া হবে সেটা হচ্ছে মাদুর ইলাই তাহলে চারটা জিনিস একটা হচ্ছে দাওয়াত আহ্বান করা যিনি দাওয়াত দিবেন তিনি হচ্ছেন দাড়ি আরেকটা হচ্ছে যাদেরকে দাওয়াত দিবেন তারা হচ্ছেন মাদুরুম আরেকটা হচ্ছে যে বিষয়ে দাওয়াত দেয়া হবে সেটা হচ্ছে দাওয়াতের বিষয় আর যার দিকে হবে সেটা হচ্ছে মাদরু ইলে আচ্ছা এখানে মাদুর ইলে বিষয় যেটা আছে সেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাবুল আলমী সকল নবীকে এই কাজে প্রেরণ করেছে এটা হলে একদিকে আহ্বান করছেন আর হচ্ছে নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে যেই বিধিনিষেধগুলো আসে সেটা পৌঁছে দেওয়া এটার নাম হচ্ছে তাবলেখ এটার নাম হচ্ছে বাল্লেখ বালাগ থেকে আসছে একজন যিনি তাবলিক করবেন তাকে বলা হয় মোবাইল এখানে আসলে দেখলে দাওয়াত তাবলিক আমরা দুইটাকে দুইভাবে উপস্থাপন করেছি কিন্তু দোনোটার মাফুম কিন্তু একই দনোটার মাফুম প্রায় একই যে যে বিষয়ের প্রতি দাওয়াত দেবেন সেটাকে তিনি পৌঁছে দিচ্ছেন যে বিষয়টার প্রতি দাওয়াত দেবেন সেটার প্রতি তিনি যেমন একটা উদাহরণ যেমন আমরা একটা দেখতেছি সুরায় আম্বিয়ার মধ্যে আল্লাহ রবুল আলমী আম্বিয়া একরামের যে মিশন কি ছিল সে সম্পর্কে বলতে ইরশাদ করেছেন ওয়ামা মির রসুল ইহি ইলাই। আমি এমন কোনো রসুল প্রেরণ করিনি তবে যাকেই প্রেরণ করা হয়েছে ইল্লাহ ইলেই তাকে আমি এই নির্দেশ দান করেছি ওয়াহি প্রেরণ করেছি তার কাছে কি আন্নাহু আনা তিনি যেন এই কথাটা মানুষকে পৌঁছে দেন বা এই বিষয়ের দিকে মানুষকে দাওয়াত দেন যে আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নেই অতএব তোমরা আল্লাহর ইবাদত করো তথা আল্লাহর করো করোহেদ হয়ে যাও তাহলে এখানে রসুলগণ হচ্ছেন মোবাইল লেখ বা দায়ী আর যে বিষয়টির প্রতি দাওয়াত দেয়া হচ্ছে সেটা হচ্ছে তাবলিগের ক্ষেত্রে আমরা সেটা বলি রসুলগণ হচ্ছেন মোবাইল লেখ বা যে বিষয়টি তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গাওয়িদের বাণী আর যার দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর প্রতি আমরা দাওয়াত দিচ্ছি মানুষকে আর যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা হচ্ছেন সাধারণ মানুষ তাহলে এভাবে আমরা বুঝতে পারি যে দাওয়াত যেমন ভালো কাদের দাওয়াত যা বোঝা গেল দায় হচ্ছে আপনার আহ্বান করা আর দাওয়াত হবে ইল আল্লাহ আল্লাহর দিকে আর তাবলিবুদ্দিন মানে বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহর আহকামগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া এই মর্মে ওদের কাছ থেকে একটু হলো আপনি এই ব্যাপারে কি বলে পাবেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা যেতে পারে আল্লাহ তরকতলার যে উদ্দেশ্য মানব এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল করার বলা যেতে পারে এটা একটা মাধ্যম জি জি আল্লাহ তো সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য কিন্তু এই এবাদতের তো অবশ্যই দাওয়াত হতে হবে এই আবাদতটা তো বুঝতে হবে বুঝাতে হবে হ্যাঁ একজন বা একাধিক ব্যক্তি যারা এই দায়িত্ব পালন করবেন তারা আল্লাহর এই আবাদতটাকে বুঝাবে তারপরে লোকজন বুঝে সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবে এই জন্য দাওয়াত বিষয়টা প্রথমত আমরা দাওয়াতের যদি মানে সংজ্ঞাটা জেনে নিতে পারতাম তাহলে ভালো খুব ভালো হতো সেটা হলো উনি বলেছেন যে আহ্বান করা এটা দুই ধরনের হইতে পারে এটা ভালোর দিকে হইতে পারে খারাপের দিকে হইতে পারে আল্লাহ রসুল সালসাল্লাম ও ছিলেন দায়ী আর দেখা যাচ্ছে যে ইবলিশ হলো অন্য পক্ষে সবচেয়ে বড় দায়ী যে খারাপের দিকে সবচেয়ে বড় দায় সেই আদম থেকে শুরু করে আর আল্লা প্রেরণ করেছেন হকের দাওয়াতের জন্য দাওয়াত দুই ধরনের হইতে পারে আল্লাহ তোবর কোরআন ভিতরে দাওয়াত শব্দ ব্যবহার করেছেন আমরা একটু বলবো যে আপনি দাওয়াতের কথা বলছেন শেখ মুখলে আপনি এই ব্যাপারে একটু সংক্ষেপে গুরুত্বপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বলেছেন যে ওমাখল আখতুল জিন্ন আলী সার ই আলিয়া আব্বুদিন আল্লাহ পাকুল মানব আর দানবকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য এবাদতের জন্য যখন সৃষ্টি করেছেন তো আমিদ্দানা দেখছেন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 দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায়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 बसा सम्पर् कि रही इसलमर अन्य नीतिमाला जानून अनुष्ठान जगे इसलमी लेंदेन परवर्ती अनुष्ठान पिस्टी बांगलाय আমাদের এবাদত কি জিনিস এটা জানাইতে হবে জনগণকে তারপরে এবাদত যখন জানবো এবাদতটা কার জন্য করতে হবে সেটা জানতে হবে আল্লাহর জন্য করতে হবে এভাবে করবে আল্লাহ পাক রবুল আলমিন তো নিজেই এসে বলবেন না যে বান্দা আমার ইবাদত করো মানে কাউরের মাধ্যম দিয়ে করাবেন যেমন আদম আলি সাল্লামের থেকে নিয়ে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম পর্যন্ত যুগে যুগে প্রতিটি নবী বাড়াইছেন এটা পৌঁছানো কাজ করার জন্য যেমন বলছেন আল্লাহ পাক রবুল্লা আলম আলবা আসনাহিকুল্লি উম্মাতির রসুল্লাহ আবুদুল্লাহানিব তাহুদ আল্লাহ পাক রবুল্লা আলমিন প্রতিটি যুগে যুগে এমনকি প্রত্যেকটি এলাকাবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কমের জন্য অটোমেটিকলি আমাদের উপরে এসে গেছে এই কাজটা আমাদের করতে হবে এবং জনগণকে আল্লাহর পথে ডাকতে হবে এই জন্য আজকে চমৎকার কথা বলছেন আমি আবার ফিরে যাচ্ছি শেখ আকৃমন সাহের কাছে আপনি এই দাওয়াতের একটা সংজ্ঞা দিতে চেয়েছিলেন যে যাতে জনগণ সহজে বুঝতে পারে যে দাওয়াতের আর কি সহজ সংজ্ঞাই হলো যে আল্লাহ তর যে উদ্দেশ্যে মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য পূরণের জন্য যে আহ্বান জানানো হবে এটা বিভিন্ন আমি শব্দ ব্যবহার করতে পারি দাওয়া এল আল্লা আল্লা দিকে দাওয়াত দাওয়া এল আল ইসলাম ইসলামের দিকে দাওয়াত ইমান ইমানের দিকে দাওয়াত এটা মানে এটার ব্যাপক অর্থ মানে যেদিকে দাওয়াত দেওয়া হবে যদিও দেখা যাচ্ছে যে বিষয়গুলো ভিন্ন ভিন্ন কিন্তু সবগুলোর রেজাল্ট বা ফলাফল বা দেখা যায় যে পরিণাম একটাই একটাই যে মোট কথা আল্লাহ তো বড় কথা সন্তুষ্টির পথে যাতে আল্লাহ তো বড় কথা সন্তুষ্ট সেদিকে মানুষকে দাওয়াত দেওয়া এবং আল্লাহ তো বড় কথা যা কিছুতে অসন্তুষ্ট শির কুফুর নিফাক বেদা এই এইগুলো থেকে মানুষকে সতর্ক করার জন্য যে আহ্বান করা হবে এবং এটা অবশ্যই একটা বিষয় জানতে হবে সেটা হল পরিপূর্ণভাবে হওয়া দেখা যাচ্ছে যে আংশিক ভাবে অনেকেই দাওয়াত দেয় কিন্তু আল্লাহ আপনার কাছে যা কিছু নাসিল করা হয়েছে সব আপনি প্রসার করুন হ্যাঁ পৌঁছে দেন যদি তা না করেন অর্থাৎ কিছুও বাকি রেখে দেন তাহলে ফমাব আল্লাহ তাহলে আল্লাহর রিসালাত আপনি পূর্ণ করলেন না তাহলে আল্লা তরকালে যে পরিপূর্ণ রিসালা প্রেরণ করেছেন এই পরিপূর্ণ রিসালার দিকে দাওয়াত দিতে হবে এটি হলো দাওয়াতের মূল বিষয় আংশিক কোনো দাওয়াত হবে না পূর্ণ যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে এখন এরকম করে ভাগ করে নেওয়ার কোনো সুযোগ নাই। যে আমরা এই বিষয়ে দাওয়াত দেবো আমরা এই বিষয়ে দাওয়াতবো অমুক অন্যরা অন্য বিষয়ে দাওয়াত দিবো সবাইকেই দাওয়াত দিতে হবে পরিপূর্ণভাবে তবে সেখানে সিরিয়াল মেনটেন করার ব্যাপার আছে সেটা হয়তো পরে আমরা আলোচনা আমি এর সাথে যোগ করি দেখুন দাওয়াত বিষয়টি বিশেষ করে মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াত আমরা আগে এটা এ ব্যাপারে একমত হয়েছে ভালোর দিকেও দাওয়াত দেওয়া যায় মন্দের দিকেও দাওয়াত দেওয়া যায় যে যার নিয়ম নিয়েছে চলছে সে তার দিকে দাওয়াত দিচ্ছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন এই কাজ আল্লাহ রবুল আলমিন নিজেকে আল্লাহ নিজে দায়ী বলেছেন আল্লাহ বলছেন কি ইলাল ওয়াল যে আল্লাহ রবুল আলমিন তার বান্দাদেরকে জান্নাত এবং মগফিরাতে দাওয়াত দিচ্ছেন আচ্ছা আরেকটা দেখা যায় বলা হচ্ছে ইলা ওল্লাহয়লা যে আল্লাহ পাক দিকে ডাকছেন এখানে দারুসালাম বলতে জান্নাতকে বোঝানো হয়েছে যেখানে শান্তির ঘর শান্তির ঘর এই জন্যই এক কবি সুন্দর বলেছিলেন জন্নাতের সংজ্ঞা দিতে গিয়ে জন্নাত আজ আবাষ কে আজ রে নবাষাদে নাবা আসাদ জান্নাত এমন একটি স্থানের নাম যেখানে কোনো প্রকারের কষ্ট থাকবে না এবং একজন মানুষ আরেকজনের মানুষের না। আচ্ছা তো আমরা এটাও পেলাম আবার দেখুন আল্লাহকে আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে ভীতি প্রদর্শনকারী হিসাবে পাশাপাশি আল্লাহর প্রতি মানুষ আহ্বানকারী হিসাবে ও সিরাজাম মনিয়া এটা হচ্ছে থিওরিটিক্যাল দাওয়া ইল আল্লাহ আর প্র্যাকটিক্যাল হচ্ছেন সিরাজমনিয়া তিনি নিজেই আলো বর্তিকা হিসাবে নিজেকে উপস্থাপন করবেন তাকে দেখে অন্যরা আমি এসব কিছু শিখবেন তাহলে এর থেকে আমরা যেটা বুঝতে পারছি আমরা যে দাওয়াতের কথা বলছি এই দাওয়াতটা অন্যান্য দাওয়াত থেকে সম্পূর্ণ ভিন্ন আমরা মানুষকে আল্লাহর বান্ধদেরকে ডাকব আল্লাহর দিকে তহিদের দিকে রেসা আলতের দিকে আখেরাতের দিকে এমনিভাবে আমরা মানুষকে ডাকব শান্তির পথে আমরা মানুষকে ডাকবো বিশৃঙ্খলা পরিহারের পথে আমরা মানুষকে ডাকব, মানবীয় গুণাবলীর মধ্যে যে সকল গুণাবলী নিন্দনীয় বর্জনীয় সেগুলো বর্জন করার জন্য আবার যেগুলি গ্রহণযোগ্য অলংকরণের জন্য যেগুলি মানবের প্রয়োজন সেই দিকে আমরা মানুষকে ডাকবো আজিম যেটাকে বলা হচ্ছে তো এখান থেকে যেহেতু এটা শব্দ তার ভিন্ন আছে এবং সেখানে পৌঁছানোর ব্যাপার আছে তাবলিক মানে পৌঁছে দেওয়া তো সেখানে আমি যা পৌঁছাবো এখানে আল্লাহ পাক বলেছে এটা সম্পর্ক আছে আমরা দুনিয়াতে কত রকমের দেখছি না এইস গুলো কিন্তু কাইন্ড অফ দাওয়া এটা দাওয়ার একটা প্রকার কেউ গুনার দিকে ভালো কথা এই জিনিসটি মানুষের কাছে পৌঁছে দেয়া গ্রহণ বর্জনের দায়িত্ব কিন্তু মোবাইল লেগের না মোবাইল লেগের দায়িত্ব পৌঁছে দাও এরপরে যাকে পৌঁছানো হলো সে গ্রহণ করলো কি বর্জন করলো ভিন্ন না বিষয়টা এক আমি ডাকবো কিসের দিকে তাও দিকে আমি তাবলিগ করবো কিসের তাও একটা জিনিস হচ্ছে যে আপনি দাওয়াত দিবেন আহ্বান করবেন কোন দিকে আহ্বান করবেন এটা তিনি ডাকবেন আমি যেটা বলতে চাচ্ছি যিনি মানে একই ব্যক্তি একই সময় যেমন দায় আল্লাহ হতে পারেন তেমনি ভাবে তিনি মোবাইল লেখা মহাতারাম আমি একটু পার্থক্য বলতে পারি যে দাওয়া মানে আমি ডাকলাম যে আপনি আসেন হজ করার জন্য তো সে মনে করছে আপনাকে ডাকলাম হজ বক্তব্য দেওয়ার জন্য তো বক্তব্য আপনি একটা পয়েন্ট নিয়ে অল্প কথা বলে চলে যেতে পারেন বা বক্তব্য শেষ করতে পারেন আর যখন বলবো যে বল্লিক মা আইন্দাক আপনার কাছে যা আছে এই ব্যাগে বা এই কাগজে আমি যা লেখে দিয়েছি এটা পৌঁছাই দিন তখন সবগুলোই কিন্তু আদায় করে দিতে হবে মানে দাওয়াত হচ্ছে কৌশল অবলম্বন করে আপনি এই জিনিসটা একটা ভালো দিক আসছে কিন্তু এখানে যে জিনিসটা আমরা বলবো যেগের পরিভাষা আমি যেটা বলেছি যে একই ব্যক্তি টাইম একই সময় আধুনিক আরবিতে কোরআনিক আরবিতে পরিচিত আরবি দাওয়াত তবলিগ আর আধুনিক আরবিতে আরো তৌজিহ ইরশাদ এগুলো যোগ করা হচ্ছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নির্দেশনা যেটা আসনি ওখান থেকে তি শব্দটা আসছে তবে এগুলি মানে এটা বলা হয় যে লা যে পরিভাষা ব্যবহারে কোনো আপনার ইয়ে থাকে না যদি সবগুলার মফম উদ্দেশ্য লক্ষ্য এক হয়ে থাকে তাহলে পরিভাষায় তেমন কিছু যায় আসে না তবে আমরা বিশেষ করে যেটাকে প্রাধান্য দেবো আল্লাহ আমরা আল্লাহ বলছেন মোবাইল লেখ আমরাও বলি মোবাইল লেখ এটাই সব ভালো হয় মূল কথা জনগণের জন্য আমরা বলতে পারি এটা উদ্দেশ্য করে জনগণকে যে আসলে আল্লাহর দিকে রাখতে হবে তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহ সাথে যদি তারা এখানে আসলে এইভাবে আছে কিছু লোক এসে এই ব্যাপারে আমরা আলোচনা করবো আমরা জানতে পারলাম দায় আবতাবলীগের মাফুমটা সারসানটা শুধু দর্শক ইসলাম আল্লাহ প্রদত্ত দিন আর এই দিন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে দায় আবতাবলীগের মাধ্যমে সেজন্য এ দায়িত্ব সকলেরই হয়তোবা কারোর জন্য তার বিদ্যা অনুযায়ী তারপরে হয়তো ফর্জে আইন হয়ে যেতে পারে কারো উপরে ফর্জে কেফায়া হয়ে যেতে পারে তার উপর এটা সুনত হিসাবে স্থির থাকতে পারে তো উম্মদ সাধ্যমতো দাওয়াত থেকে তাবরিফ থেকে মুক্ত থাকতে পারবে না এই ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নাই যখন উম্মদ তার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দূরে সরে যাবে তখন শয়তান সেখানে ঝেকে বসবে এবং শয়তানের সাঙ্গ দিয়ে দাওয়াতটা প্রবল করে ফেলবে অতএব আসুন আমরা দাওয়ত ইল এর মূল বক্তব্য উপলব্ধি করে دعوت و تبلیغ এর গ্রুপ তো যথাযথভাবে انجام দিতে চেষ্টা করি আল্লাহ রাব্বুল والسلام عليكم ورحمه الله وبركاته <تصفيق>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 কিন্তু যেন মান্তর না থাকলে দিয়েছে বাস্তব সমাধান আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো তাদের ইস্তি থেকে শিক্ষা সামাজিক উন্নতির জন্য এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম